অনেকে এই কথাটির আগে আল্লাহমা যোগ করে এই কথাটিকে দুআ বানিয়ে ফেলে কিন্তু আসলে এটি দুআ নয় হাদিসে যা আছে তার মধ্যে সীমাবদ্ধ থাকাই উত্তম অর্থাৎ এটুকু বলাই যথেষ্ট যে ইন্নি সৈম অর্থাৎ আমি রোজাদার এই সম্পর্কিত আরেকটি হাদিস রয়েছে সহিবুখারীকে সেখানে উল্লেখ আছে যারা তাদের কথা ও কাজে মিথ্যাচারীটা পরিত্যাগ করে না সেই লোকের পানাহার থেকে বিরত থাকা আল্লাহ গ্রহণ করেন না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 তেমনি গুনাহের জন্য শাস্তি কয়েক সাধারণ কোনো দিনে যদি আপনি নিজের জবান সংযত না রাখেন তাহলে তো গুণাহ হবেই কিন্তু রমাদানে এই গুনা হবে আরো বেশি কারণ পবিত্র মাসে আপনি গুনাহগুলো করছেন শুধু তাই নয় রমাদানে কিয়াম সলাৎ ও ইবাদতের জন্য যেই কঠোর পরিশ্রম আপনি করছেন সেগুলো ভেস্তে যাবে এই গুনাহের কারণে এই কারণে রমাদানে জিহ্বাকে সংযম করার ব্যাপারে বেশি গুরুত্ব দেওয়া হয়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 মিথ্যাচার কিবৎ অপবাদ দেয়া মানহানি গালি দেয়া মিথ্যা সাক্ষ্য দেয়া মুসলিমদের দোষারোপ করা এমনকি চিৎকার চেঁচামেচি করাও এর মধ্যে অন্তর্ভুক্ত রমাদানে এসবের কোনোটি করা উচিত নয় এই বিষয়গুলোর উপর প্রত্যেকটা আলাদাভাবে আলোচনা করার সুযোগ আছে জিহবা এক টুকরা ছোট মাংস মাত্র কিন্তু অনেক বেশি বিপদ ডেকে আনতে পারে দেহের এই ছোট অঙ্গটি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 উমার রাজিয়াউ আনহু বলেছেন একবার আমি আবু বাকর আস সিদ্দিক রাজিয়া আনহুর কাছে গিয়ে দেখলাম তিনি জিহ্বা ধরে রেখেছেন আর বলছেন এই জিহ্বাই আমাকে ধ্বংস করেছে ভেবে দেখুন আবু বকর হলেন সেই ব্যক্তি যিনি জবান দিয়ে রসুল্লাহ সাল্লা আলাইস্লামকে সমর্থন যুগিয়েছেন। আর তিনি বলছেন এই কথা আবু বকর হলেন সেই ব্যক্তি যাকে জান্নাতের আটটি দরজার প্রত্যেকটি দিয়ে ঢাকা হবে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 সে সবসময় সতর্ক থাকে যে তার বস অথবা সরকার তাকে লক্ষ্য করছে কোরআনে বলা হয়েছে আমাদের ডানে ও বামে দুই ফেরেস তার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 যদি দীর্ঘ কারাবাসে কাউকে যেতে হয় সেটা হল নিজের জবান হ্যাঁ জবানকে কারাবন্দী করে রাখতে হবে চুক্তির সময় হুদায় এমন কিছু কথা বলে ফেলেছিলেন যেগুলো বলা তা ঠিক হয়নি তিনি রসুল্লাহ সাল্লা সাল্লামকে কুরাইশদের সাথে যুদ্ধে যাবার জন্য কনভিন্স করেছিলেন কিন্তু আল্লাহ সেই সময় নবীজি সাল্লা আলাইসাল্লামকে যুদ্ধের অনুমতি দেননি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 খারাপ কথাকে আল্লাহ রসুল যেমন সুদের ব্যবসা হত্যা এবং নারীর মর্যাদা ইত্যাদি অন্যায় কাজের সাথে সুবাল ইমান গ্রন্থে আল বাহাকি রাহিমাহুল্লাহ একটি হাদিস বর্ণনা করেছেন সেখানে বলা হয়েছে রসুল সাল্লাম দীর্ঘদিন পর যখন কাবার সামনে উপস্থিত হলেন তিনি কাব্য দিকে তাকালেন এবং কাবাকে সম্বোধন করে বললেন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 মানবরচিত আইনে চালিত কোনো জালিমের আদালতেও এমন অসার উত্তর গ্রহণযোগ্য হবে না তাহলে আপনি আল্লামুল হাকাম আল আদলের সামনে কিভাবে এমন অজুহাত পেশ করবেন অমুক ফোরামে দেখেছি বা টুইটারে পেয়েছি এসব উত্তরের কোনো যৌক্তিকতাই থাকবে না আল ফুদাইল বিন ইয়াদ বলেছেন আমি আমার কিছু বন্ধুকে জানি যারা এক শুক্রবার থেকে পরবর্তী শুক্রবার পর্যন্ত নীরব থাকতেন এর মানে হল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 জিতবার চাইতে বিপজ্জনক আর কোনো অঙ্গ নেই তিনি বলেছিলেন তাকে জানানো হয়েছে যে বিচার দিবসে মানুষের জিতবার চেয়ে বড় শত্রু আর কেউ থাকবে না একজন মুসলিম হিসেবে আপনার আদর্শ হওয়া উচিত সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম আনাসিবিন মালিক রদিয়াল্লাহ আনহু বলেন তিনি দশ বছর রসুল সাল্লাহু আলহ্লামের খেদমত করেন এই দীর্ঘ সময়ে রসুল্লাহ সাল্লা আল্লাহ তার উদ্দেশ্যে উফ শব্দটি একবারও উচ্চারণ করেননি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 আল্লাহ এমন পরিণতি থেকে আমাদের হেফাজত করুন অনেকেই হয়তো বলবে আরে ধুর ধূর আপনি এসব শুধু শুধু ভয় দেখানোর জন্য এগুলো আপনার কথা। কথা এগুলো আমার নয়। আপনি এই দৃষ্টিভঙ্গি থেকে ভেবে দেখুন যে এটি মুসলিমদের মধ্যে কি পরিমাণ ক্ষতি সাধন করে এবং আরো দেখুন এই হাদিসে কি বলা হয়েছে যখন রসুল্লাহ সাল্লাম আলাইস্লাম সাফিয়া রাজিয়াল আনহাকে বিয়ে করতে যাচ্ছিলেন তখন আয়সারদুল্লাহ আনহা তাকে খাটো বললেন উনি তো খাটো আরেক বর্ণনা আছে যে তিনি মুখে সাফিয়া আনহকে ঠিক খাটো বলেননি শুধু হাত নাড়িয়ে বুঝিয়েছিলেন আপনি চিন্তা করুন শুধুমাত্র হাতের একটি নাড়াচারা অতপর রসুল্লাহ সাল্লা সাল্লাম আয়সারদ্লাহ আনহোকে বললেন তুমি যদি এই কথাটি সমুদ্রে নিক্ষেপ করো তবে তা সমুদ্রকেও পরিবর্তন করে দেবে এই হাদিস্টেশনার সময় বা পড়ার সময় আপনি কি এটা নিয়ে গভীরভাবে চিন্তা করেন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 কিছু মানুষের ব্যাপারে অভিযোগ করল যে তারা আবু বকর ওমার রাজিয়াল্লাহ আনহুর ব্যাপারে বাজে কথা বলে তখন আয়সা রাজিয়াল্লা আনহা কি বললেন তিনি বলেন সুবহান তাদের মৃত্যুর পর তাদের আমলের রাস্তা বন্ধ হয়ে গেছে তাই এটি আল্লাহ সুবহান পক্ষ থেকে তাদের নেকি বৃদ্ধির একটি পদ্ধতি আবদুল্লাহ ইমে মোবারক রাহিমাহুল্লাহ বলতেন আমি যদি কারো ব্যাপারে গিবত করতাম তবে আমার পিতামাতার ব্যাপারেই করতাম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 এমন সময় তারা কারো সম্পর্কে শুরু করল আপনি যদি তাদের বিরুদ্ধে সেই ভাইয়ের সম্মান রক্ষার জন্য কথা বলেন তাহলে আল্লাহ জাহান নামের আগুন করবেন আবু মত হন আবু আইব রাজি আনহু ছিলেন গুজবের বিনষ্টকারী উম্মার জন্য মারাত্মক ক্ষতিকর জঘন্য গুজবের বিরুদ্ধে তার পদক্ষেপের জন্য আল্লাহ তার এবং তার স্ত্রীর কথা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন গুজবটি ছিল উম আইসার অসম্মান করা অপবাদের ঘটনা মুহাম্মী থেকে বর্ণিত যখন লোকেরা আয়সার্দ আনহার ব্যাপারে করছিল আবুব তা শুনেছিলেন তার আসল নাম খালিদ ইবেন জাইদ আল আনসারি রাজি আল্লাহ আনহু দেখুন তাদের কথোপকথন তিনি তার স্ত্রী উম্মে আইবকে বলছেন যদি আয়েশার জায়গা তুমি ওই লোকটির সাথে মরুভূমিতে একা থাকতে তুমি কি তার সাথে কিছু করতে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 আল্লাহ আবুব ও তার স্ত্রী সম্মানের উল্লেখ করলেন ইফকুম মু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 ভাববেন না যারা এমন কুচ্ছা তারা শুধু আপনাকে শোনাতে আসে আপনি হয়তো অন্যের ব্যাপারে এমন গল্প শুনে আনন্দ পাচ্ছেন কিন্তু এটা শুধু সময়ের ব্যাপার যখন ওই কুচ্ছা রটনাকারী অন্যদের কাছে গিয়ে আপনার কথা বলা শুরু করবে যে লোকটি আপনার সম্পর্কে আপনার পেছনে কথা বলে সে আসলে অন্ধকারে আপনার দিকে কুলি ছড়ে যেহেতু আপনি কথা শুনেননি তাই সে আসন লক্ষ্যভেদ করতে পারেনি তাই আপনি ব্যথাও পাননি কিন্তু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 एन थे अपनी निजे के प्रशिक्षण दीते थकु जे अपनी कम क्या पुनराबृत्ति ना करेंईद मुहम्मदीन